ইবনু আব্বাস রদুল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন উমর রদিয়াল্লাহ তু আল্লাহ বলেন আল্লাহ অমুক লোককে ধ্বংস করুক সে কি জানে না যে নবী সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহ ইয়াহুদীদের উপর লানত করুন তাদের জন্য চর্বি হারাম করা হয়েছিল তখন তারা তা গলিয়ে বিক্রি করতে লাগলো। জাবির ও আবু হুরাই রাহ রদিল্লাহ তাল্লাহু নবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিস বর্ণনায় ইবনু আব্বাস রদুল্লাহ তু আল্লাহ এর অনুসরণ করেছেন